یہ سنت ہوتے ہے نا ٹھیک ہے بھائی پس اللہ سنت پوری کر دیں انشاءاللہ الحمدللہ على السماوات و মোহরম দোস্ত বুজুর্গ এক জিম্মাদারি এহসাস আর অনুভূতি আমাদের মধ্যে জাগ্রত হোক যে জিম্মাদারি আল্লাহ রব্বুল ইজত আখির নবীর উন্মত হওয়ার কারণে আমাদেরকে দান করছেন এবং যে জিম্মাদারির কারণে আল্লাহ পাক আমাদেরকে শরফ নসিব করছেন আমাদেরকে ইজ্জতলা বানাইছেন পুরা মানব জাতির কল্যাণের জিম্মাদারি আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন কত বড় এক জিম্মাদারি কত বড় জিম্মাদারি যে পুরা দুনিয়ার পুরা আলামের সমস্ত মানবজাতির জাতির কল্যাণের ফিকির উম্মে মোহাম্মদের এক একটা ফর্দ করবে যেটা কাজ আল্লাহ রব ইত রহমতুল আলমিন হিসেবে পুরা দুনিয়ার জন্য পাঠিয়েছেন পুরা দুনিয়ার রহমত এবং পুরা দুনিয়ার মানব জাতির কল্যাণ শুধু মানব কেন বরং আরো যে সমস্ত মখলুকাত আছে যাদের উপরে আল্লাহের হুকুম মান্য করা কর্তব্য ফরজ আল্লাহ রাজম সাল কি বলেন ঠিক না ভাই খালাকুল জিনিস ই মানব এবং দানব উভয়ের জন্য রসুলি আকরম সাল আলহিম নবী এবং খাতমুন নবী তো রসুলি আকরম সাল আলহি ও এক জিম্মাদারী পুরো সমস্ত রসুল্লা আল্লাহ পাক তাকে ইজ্জতলা বানাইছেন কত বড় মকাম আল্লাহ পাক দান করছেন বলে ওই জিম্মাদারিরসাস অনুভূতি বোঝার জন্য আসলে একাত্রিত হওয়া বারবার শোনা বারবার মজা রাস্তায় মেহনত করা যেন এই আমি বুঝতে জিম্মাদারে মহাতাম দোস্ত সত্যি এটা এত কঠিন জিম্মাদারি এবং এত শক্ত জিম্মাদারি আজকে বুঝি বিদায় না এটা পুরো করতেছি না আমার কোনো বেচাইনি হয় আমার জিন্দিগির কোনো পরিবর্তন হয় যারা বুঝছিল তাদের জিন্দগি ছিল অন্যরকম রসুলি আকরম সাল্লু আলহিসের জীবনী আমরা সবাই জানি যে কম্পন আসছে জ্বর এসে গেছে জানি না ভাই কি বলেন যখন আল্লাহ পাকের পক্ষ থেকে এই জিম্মাদারি দেওয়া হয়েছে উঠেন আপনার রবের বরত্ব বর্ণনা করেন রবের ভয় দেখান মানুষকে এক জিম্মাদারি আসছে রবের পরিচয় দেন अपना के एक दुनिया ते पढ़ान से। बहुत बड़ा जिम्मादारिम्मादार्कते मेरे महतराम दोस्त इतने कठिन जिम्मादारी अल्लाहर कुरान पकर मध्य जाना दिए जिम्मादार দিনের মেহত দিন এত কঠিন এক জিনিস যে এটা আল্লাহ রহাড় পর্বত আল্লাপাকের অন্যান্য আসমান জমিন এই সমস্ত জিনিসের উপর আল্লাপাক সবাই অস্বীকার করছে বলে এটা আমরা পারব না বলে আসমানকে আল্লাপ এটা খেতাব করছে না আসমান এই জিম্মদারি লও তুমি এই জিম্মাদারিকে উঠাও समस्त मानव जोध्र करते आसमान से अस्वीर करना जमीन के बोलते जमीन लो জিম্মদারি উঠাও জমিন বলে সম্ভব না আমি এটা পারবো না পাহাড় কে বলছে ও পাহাড় তুমি লও পাহাড় গুলা কত বড় বড় পাহাড় আল্লাপাক বলে ম্যাগ লাগে ম্যাগ ম্যাগ যায় ঠেকে যায় এত বড় বড় পাহাড় আল্লাপাক বানাই রাখছেন ওই পাহাড় অস্বীকার করছে খোদা এই জিম্মাদারি পুরা করার মতো যোগ্যতা আমার নাই এটা আমি পারবো না এটা তোমার জিম্মাদারি তোমার দেওয়া জিম্মাদারি এটা আমি পারবো না তুমি যত মহান তুমি যত কুদ্রতওয়ালা ক্ষমতা বলা তোমার জিম্মাদারি এত মহান এটা আমার দ্বারা পুরো হবে না খোদা। আমি পারব না মিনহা বলে ভয়ে তারা অস্থির হয় হিম্মত করে নাই কেহ হিম্মত করে নাই বলে মানুষ মানুষ এই জিম্মাদারি উঠেছে মানুষে এই জিম্মাদারি উঠাইছে বলে কোদা দাও আমাকে দাও এবং এই জিম্মাদারি নিয়া যেহেতু তুমি পুরা করতেছ না তুমি জালেম জালেম মেরে মহাতরাম দোস্ত আজকে ওই অনুভূতি আমরা হারাই ফেলছি মানব জাতির কল্যাণ এই উন্মতের এক একটা ফরদের মধ্যে আল্লাপাক রাখছেন যদি ওই জিম্মাদারীর অনুভূতি এই উন্মতের মধ্যে আসতো মেয়ের মহাতেরাম যেদিক দিয়ে হাঁটত তার এই অবস্থা দেখিয়া তার আকৃতি আকার আকৃতি তার আমল তার আখলাখ তার ভিতরে বেচাইনি এটাই মানুষকে প্রভাবান্বিত করত মানুষ দলে দল তার দিকে আকৃষ্ট হইত এটা বানানো কথা না অতীতের ইতিহাস দেখেন মুসলমানদের অতীতের ইতিহাস যারা এই জিম্মাদারি উঠেছেন আর এই জিম্মাদারির অনুভূতি তার অন্তরের মধ্যে আসছে বেচাইন হয়ে গেছে আল্লাহ পাক তার এই বেচাইনির প্রভাব মানব মধ্যে এমনভাবে প্রকাশ করছেন যে মানুষ দলে দল ইসলামে ঢুকছে খাজা মহাদি রহমতুল্লাহ আলাই বলে নব্বই হাজার মুসলমান থেকে সম্পর্ক ছিন্ন করিয়া চির জাহান নামের দিকে আগাইতেছে এক একটা লোক থেকে বিদায় নিতেছে আর জাহান গর্তের মধ্যে পড়ে যাচ্ছে কি হবে তাদের আমাকে তো আল্লাহ এক জিম্মাদারি দিয়েছে তাদেরকে বাঁচানোর জন্য তাদের ফিকির করার জন্য আমাকে আল্লাহাকলমা নসিব করছেন মোহাম্মদ রসুল্লাহ জিম্মাদ এক ফিকির তাদেরকে বেচাইন করে ফেলছে ওই যে এক ঘটনা শুনছেন না বুজুর্গর নাম তো মনে নাই ঘোষণা করছে যে আগামীকাল বেলা আমার পিছনে যারা নামাজ পড়বে সবাই জানি আর যে খবর রটাবে সে জাহান এখন এক ব্যক্তি তার মুড়িদের মধ্যে এক ব্যক্তি বলে এক সুযোগ আল্লাহ সুযোগে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জান্নাতি হয়ে যাক উমতের এক ফিকির আর বেচাই নিজকে নিজে হালাক করতে তৈরি হইছে কিন্তু উম্মতের ফিকিরে দরদমান সারা রাত্রি এলান করছে সারা রাত্রি हुजूर तुमीन घोषणा सुनसी क्या करला हुजूर उम्माते मोहम्मदी रास्ता पे আমি না হয় নামে চলে গেলাম কিন্তু আমার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জান্নাতি হয়ে যাবে মেরে এটা এক এক মহাতরাম এই বেচাইনিটাই হলো জিম্মাদারি যেদিন এটা আসবে সেই দিন মুসলমানদের হালত অন্যরকম হবে এত বড় বড় অট্টালিকা দেখা যাবে না অট্টালিকার প্রতিযোগিতা দেখা যাবে না ব্যবসা বাণিজ্যের দেখা যাবে না টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের প্রতিযোগিতা দেখা যাবে না দেখা যাবে দেখা যাবে যেমন সাহাব আকরমদের জমন এটা ছিল তাদের সামনে মাকসাস ছিল রসুলি আকরাম সাল্লা তাদেরকে জিম্মাদারি বুঝাইছিলেন তারা জিম্মাদারি বুঝছিল যার কারণে ওই জিম্মাদারি আদায় করার জন্য আল্লাহ রেজামন্দি হাসিল করার জন্য আখরাত কে বানোর জন্য তারা দুনিয়াকে ছাড়ছেন লোমরা লাই আল্লাহাক আমাকে দুনিয়ার জন্য বানান নাই এবং দুনিয়া আমার জন্য বানান নাই দুনিয়া পরীক্ষা স্থল কে দুনিয়াতে লাগিয়া দুনিয়ার পিছনে ধান্দা করে আল্লাহ এটা দেখতে চান টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স কে জমা করে আর কে এগুলো আল্লাহ রাস্তায় বিলীন করে আল্লাহ দিনের জন্য এটা আল্লাহ দেখার জন্য দিয়েছেন তো সাহাবা ইকরাম রিদান জগতের সামনে দেখাইছে তাদের ইতিহাস আমরা পড়ি রসলি আকরম সাল তাদের কেটের উপর উঠেছিলেন মেরে হতাম দোস্ত আমি ওই কথাই বারবার বলতেছিলাম যদি এই জিম্মদারি বুঝে আসতো তো প্রত্যেকটা মুসলমানের জিন্দিগি অন্যরকম হইতো আমরা বিদেশি কারগুজারি বাজে শুনি বড়রা যখন সফরে যায় ওনারা আসে আমাদেরকে শুনায় কারগুজারী। তো কারগুজারী শুনিয়া আমরা এটা উপলব্ধি করতে পারি যে সত্যি আসলে মুসলমান যদি হওয়া যেত আচরণ আখলা আমল এটা মানুষকে আকৃষ্ট করত ইসলামের দিকে কিন্তু কত মুসলমানো পুরো দুনিয়াতে চলতেছে চলতেছে না ভাই মুসলমান না এমন কোনো দেশ আছে নাকি মুসলমান নাই এমন কোন দেশ আছে কারণ আমার জানা মতে বড়দের থেকে যেটা শুনছি পৃথিবীর এমন কোন দেশ যেখানে মানুষ বসবাস করে সেখানে জমাতের কাজ পৌঁছে নাই মেহনত পৌঁছে নাই এরকম কোন দেশ বাকি নাই সে দ্বীপ কন একদম ছোট ছোট্ট দ্বীপ মহাসাগরের মধ্যে যেগুলা মাত্র উঠছে মানুষ গেছে ওইখানেও জমাত পৌঁছে গেছে तो जमात पे मुसलमान पाव गे ना जमात कैन गे मुसलमान तो आटे मुसलमान क्योंकि आचार आचरण आखलाकर्मल का आकृष्ट करना खुजे पाये इसलम मुसलमान जिंदगी इसलम खुजे पाए हाइता करते शांति तलाशे दड़धाप करते হালাকি শান্তি তার মধ্যেই ছিল সে নিজেই একটা শান্তির শরীর ইসলামত্ব শান্তি কি বলেন না যে মুসলমান সে সে তার পুরা শরীরটাই শান্তি যে এই শরীরকে অনুকরণ করবে সে শান্তি পেয়ে যাবে এজন্য সাহবা কি বলতেন কোন মিসলাম আমাদের মত হয়ে যাও শান্তি তালাশ করতেছ আরে শান্তির জন্য এত দোরদ করতে হয় নাকি আমাদের মতো হয়ে যাও শান্তি পেয়ে যাবে এখন কোন মুসলমান বলতে পারা হে নিজেই তো শান্তির খোঁজে এই দেশ ওই দেশ এই দোকান দোকান এই এদিকে এইবার হাত হাত কত রকমের চেষ্টা কতবিরের জায়গা হালাল হারাম যেভাবে হোক চলুক শান্তি চাই আরে বেকুব শান্তি তো আল্লাহ হারাবুল ইজাত তোমার মধ্যে দিয়ে রাখছিল তুমি এটাকে চিন্তা করো তুমি নিজেও শান্তি পাবা তোমার দ্বারা হাজারো মানুষ শান্তি পাবে কোথায় তুমি শান্তির জন্য দৌড়তেছো মেরে মহাদাম দোস্ত জিম্মাদারি ভুলে যাওয়ার কারণে সৌন্দর্য ইসলামের ইসলামের গুরুত্ব শান্তির গুরুত্ব আল্লাহ পাক্তার অন্ত থেকে বের করে যে দুনিয়াকে প্রাধান্য দিবে দুনিয়াকে বড় মনে করবে আজ পুরা দুনিয়া এক প্রতিযোগিতা চলতেছে দুনিয়াকে কত বানাইতে পারে কে কত দুনিয়া বানাইতে পারে দুনিয়ার লাইনে কে কত কা থেকে কত আগে বাড়তে পারে চাই সেটা হারামের রাস্তায় হোক অথবা হালাল রাস্তায় হোক চলো দুনিয়া কামাও হালাকি এই শিক্ষা এটা ছিল না রসুলিয়াম সালাম এই শিক্ষা নিয়ে আসেন নাই আল্লাহ নবী সাপ বলে দিয়েছেন আল্লাহ পাক আমাকে দুনিয়াতে ব্যবসা কিভাবে করতে হয় মাল কিভাবে কামাইতে হয় এটা শিখানোর জন্য দুনিয়াতে পাঠান নাই বরং আমাকে তো হেদায়তের চাবি হেদায়তের প্রত্যেকটা এত্তেমা করের এই জিম্মাদারি ছিল এক বাতি থেকে হাজারো বাতি লাখো বাতি জ্বালানো যায় কিন্তু যে বাতি নিজেই নিবা যার মধ্যে যার মধ্যে আগুন নাই যার মধ্যে আলো নাই নিজেই আলোহীন সে কিভাবে অন্যকে আলো দিবে সূর্য যখন উদিত হয় তো এই সূর্যের আলোতে পুরো দুনিয়া আলোকিত হয় অন্ধকারা থাকে না ঘরের কোনো অন্ধকার ঢুকে যায় কি বলেন ঘরের কোনও অন্ধকার ঢুকে যায় আলো ঢুকে যায় অন্ধকারা থাকে না কেন সূর্য আলোকিত অবস্থায় উঠছে सूर्य जदि निजे आलोहीन हो जाए उन्दु, उन्दु, उन्दु अवस्था इन जा चलते जार कारण इसलाम सौंदर्यम आलो द्वारा क्यों उपकृत होते आलो नाई दुनिया अभिशप्त दुनिया ब দুনিয়া অন্ধকার আর এই দুনিয়ার ধান্দায় পুরো দুনিয়া যেভাবে চলতেছে বলে মুসলমান সেও তার জিন্দিকে ওই দুনিয়া ওই অন্ধকারের মধ্যে দৌড়াইতেছে আর সে আশা করতেছে আর পুরোকিত করবে আলিহি আসাল্লাম এক মেহনত নিয়ে আসছিলেন মেয়ার মেহনত যে মেহনত মানুষের দিলকে পা হৃদয়কে টুকরা টুকরা করে দিত ইসলামের আলো দ্বারা আলোকিত করে দিত যে মেহনত আমরা সেই মেহনতের মধ্যেই আছি এটাই সেই মেহনত একই এটাই সেই মেহনত যে মেহনত রসুলি আক্রম সাল্লাহ সাল্লাম সমস্ত আম্ব আলাহ সালসাল্লাম নিয়ে আসছেন এবং কঠিন হৃদয়গুলাকে অন্ধকারাচ্ছন্ন হৃদয়গুলাকে আলোকিত করছেন টুকরা টুকরা করে দিয়েছেন নরম মোমের মতো গলায় দিয়েছেন যারা নিজের জীবন্ত মেয়েকে দাফন করতো এরকম পাশান হৃদয় ছিল বলে মোমের মতো গলায় দিয়েছেন जे मेहनोत, मेहनत से, से मेहनत ही अपने करते दिल तो गले गलसे कथा देना गले मेहनत दिल गलान मेहनत दिल आलोकित कर मेहनत क्योंकि दिल गले कठिनार दिल कठिन हिंसा भर्ती हमारे হিংসার হাসাদ লোভ লালসা ভর্তি আমার দিল আল্লাহ দিকে ঝুকে না আমার দিল আখেরাতের কথা শুনিয়া হয় না। আমার দিল কবরের আজাবের কথা শুনিয়া কম্বিত হয় না কাফের মোশেক বিধর্মী যারা আল্লাহকে মানে না তাদের যে হালত আজ মেহনত না থাকার কারণে ওই অনুভূতি হারাই ফেলার কারণে আজকে মুসলমানের জিন্দিগির অবস্থতাই হইয়াছে ওয়াজ নসিহত কানসুক বড় বক্তা সুন্দর কথা কয়েছে আরে বলিয়েন না ভাই এমন কথা কইছে এমন বয়ান আর এমন ওয়াজ কানসুক করি গেছে দিলে মধ্যে আসর করে না মহন্তরাম দোস্ত মেহনতকে সহি তরজে আনা দরকার সহিহেজে আনা দরকার আর নিজের জিন্দিগি পরিবর্তনের নিয়ত মেহনত করা দরকার নিজের জিন্দগি পরিবর্তনের নিয়তে মেহনত করা দরকার হে আল্লাহ এটাই তো সেই মেহনত যে মেহনত দিয়ে তুমি অমরের মত শক্ত হৃদয়কে তুমি হে আল্লাহ এটাই তো সেই মেহনত যে মেহনত দ্বারা তুমি ওয়াসের মতো কঠিন হৃদয় যা হামজার কলিজাকে টুকরা টুকরা করছে তুমি তাকে ইসলামের দৌলত দ্বারা সম্মানিত করছো এটাই তো সেই মেহনত ছিল খোদা আমার দিলটাকে তুমি নরম করে দাও ইসলামের জন্য নূরের নাম আলোর নাম কিসের আলো আল্লাহ পাকের আলো আল্লাহের নূর স্বয়ং যার অন্তর কি আল্লাহ পাক ইসলামের জন্য খুলছে যে কথা মনে করি যে হ্যাঁ আমার মধ্যে ইসলাম আছে। तो आल्ला नूर आल्ला नूर आल्ला नूर नूर। नूर चीना बर्जन कर ग्रहण कर बिल के बर्जन करोग्यता नसीब कर হক গ্রহণ করা এবং বাতিল কে বর্জন করার যোগ্যতা আসে এটাই হল আল্লাপের সেই নূর আল্লাহ পাক যাকে ইসলামের মতো দৌলত দিবেন আল্লাহ পাক ওই যোগ্যতা তাকে দিবেন এখন আমি আমাকে জিজ্ঞাসা করি আমার মধ্যে আসি কিনা আমি আল্লাহ নিষিদ্ধ কাজগুলোকে ছাড়ে কিনা বর্জন করি কিনা আল্লাহ পাকের সমস্ত আওয়ামের গুলাকে পুরা করতেছি কিনা আন্তরিক আন্তরিকতার সঙ্গে মহাব্বতের সঙ্গে আল্লাহ পাকের অ্যাসকার মহাব্বতে আল্লাপাকের হুকুমকে পুরা করতেছি কিনা আরে এখনো পর্যন্ত সে আল্লাহকে তো সিনে আসে কি আল্লাহ ওই পরিচয় তো এখনো পর্যন্ত পাই নাই যদিও বলা হয় তবলিগের প্রথম কথা হলো করি না ইমানে আলোচনা মহল্লা জমাত আসছে মহল্লা জমাত মেহনত করতেছে ওরা এটা তো আমি সময় করি আজকে আমার কাজটা ওনারা সারানিক জমাতের সারা আমি আমার কাজটা সারিয়ে আসি একটু ছুট্ট পাইছি যেমন মসজিদ ইমাম সাহেরা জমা সুটি ভাই ইমাম ঢুকলে নামাজটা পড়াই সুটি ভজাজ একটু বাড়িতে নাই আমরা আসেন কোন চিন্তা নেই তা আমাদের অবস্থা ওইটা জমা তাইলে পুরানা কয় ঠিক আছে আজকে তো জমা তাইছে গাছ তো হাই করুক আমি আমার কামটা সারিনি ছুটি পাওয়া গেছে এখনো পর্যন্ত দাওয়াতের কাজের ইমানি মোজা এখনো পর্যন্ত আসে নাই নবীর সান্নিধ্যমানবীর সামনে থাকিয়া নবীর জোবানে ওহী নাজল হওয়া অবস্থায় দেখা অবস্থায় ইমানকে শিখছে এরপরেও নিজের আপোষের মধ্যে ইমানি মোজা করা ইমানকে পূর্ণতার মধ্যে পৌঁছানোর চেষ্টা লাগাই লাগাইছিল এটা একবার দুবার না বহুবার আপনারা শুনছেন ময়দানে মা সাদ সব দলিল পেশ করিয়া সাহাবাদের নাম লইয়া লইয়া উনি শুনাইছেন যে এই সমস্ত সাহাবরা মধ্যে মজলিস قائم করতেন ডাকতেন আসো imani muzakara kori keno korbo imani muzakara saber ki iman chilo na amar moto যা ইচ্ছা তা করতে পার তোমাদের সব কিছু অর্থ কি অর্থ হলো তাদের ইমান এই স্তরে পথ ছিল যে এদের দ্বারা কোনদিনও খোদাই পাকের নাফরমানি হতে পারে না আল্লাহ পাকের হুকুম নষ্ট হইতে পারে না হবে না তাদের ইমানের দূর পর্যন্ত না ভাই কি বলেনা কথা রানহ মানুষদেরকে ডাকতেন আসো মসজিদে আসো কিছু ইমানি মোজাকারা করি আর এই মানি মোজাকারা এই জন্য যেন আমার ইমান পূর্ণতা লাভ করে অন্যকে ইমান শিখানোর জন্য না ইমান তো আমার জন্য আমার জন্য ছিল মে মহাতেরাম দোস্ত যখন কোন কাজের গুরুত্ব মানুষের অন্তর থেকে চলে যায় তো এটার ফায়দা এবং উপকারিতার থেকে মানুষ বঞ্চিত হয়ে যায় মানুষ ওই কাজের ফায়দার থেকে বঞ্চিত হয়ে যায় উপকারী থেকে বঞ্চিত হয়ে যায় আজ আমি আমার কথাই বলি আজ আমার ইমানের কোথায় কেন বাতিল দেখলে আমার ঘৃণা আসে না বাতিল দেখলে আমার ঘৃণে আসে না আমার কোপালে চামড়া ভাস পড়ে না বরং কোনো কোনো ক্ষেত্রে তো খুশি উদযাপন করি খুশি মানায় হ্যাঁ হ্যাঁ খুব ভালো হয়েছে মার মার এর মার মার আল্লাহের রসুনির শিক্ষা কী ছিল শাহবাদের শিক্ষা কি ইসলামের শিক্ষা কী আমি একটা উদাহরণ হিসাবে বলতেছি এরকম প্রত্যেকটা ব্যাপারেই ধরুন কথার কথা এখানে সোর একটা ধরা পড়লো একটা সোর একজন মুসলমানই চুরি করছে কে ভাই মুসলমানে চুরি করছে ধরা পড়ছে এখন আমি আমার স্বভাব কি ধরে মার কোগা আগে লাগাই হরে জিজ্ঞাসা করে আগে লাগা কোগা ঠিক কিনা বলেন আমার কথা আমি বললাম আপনিও হয়তো আল্লা মাফ করুক আপনারা তো বহুৎর্ধে সিফাতাল্লাহ নিয়ে অনেক আগে বাড়া আছেন। কিন্তু আমার স্বভাব হবে কি আগে ধর মার তাকে সে যে চুরি করছে এটা যেন সাব্যস্ত না হয় সে যে চুরি করছে এটা যেন সাব্যস্ত না হয় মেয়ে মহাতরাম দোস্ত উনি জিজ্ঞাসা করতেছে তুমি কি এটা নিজের মনে করে ধরছিল জিজ্ঞাসা না তুমি তো বোধ হয় এখন আরকি এখন তো চুরি সাব্যস্ত হয়ে গেছে কি বলেন যে নিজে শিকার শিকার দিতেছে এটা তো আর ফায়সালা বাকি নাই কিছু বলে ঠিক আছে দেখ হাত কাটার জন্য জল সুরি নিয়ে আসো তেল গরম করো এ কথা বলি উনি বলতে আমি একটু আসি চলে গেছে আসি এখানে কে আসো ওই সোরে তুমি এখানে মেরে মহাতাম দোস্ত এটা কিচ্ছা না বাস্তব ঘটনা বাস্তব ঘটনা বাস্তব ঘটনা ইসলামের শিক্ষা এটা ইসলামের আখ লাখ মুসলমানের আখ লাখ মানুষকে ইসলামের দিকে উদ্বুদ্ধ করে আজ আমাদের আখলাখ মুসলমানদেরকে ইসলামের থেকে দূর আমি একটা উদাহরণ পেশ করলাম একটা সাইট এরকম হাজার যেগুলার কারণে মুসলমানের আখলাখ আচরণের কারণে আজ মুসলমান নিজে ইসলামের প্রতি ভীতিসধ্য বাস্তব কথা হালাকি ইসলাম কি শিখেছে আমাকে এখন ওনাকে জিজ্ঞাসা করতেছে উপস্থিত সকালে আমিরুল মোমিনের ব্যাপার কি একটু আগে আপনি তাকে হাত কাটার জন্য হুকুম দিলেন চুরি সাব্যস্ত হলো আবার তাকে দিলেন সাব্যস্ত দিছি। এখন অস্বীকার করছে দিছি। মেরে মহাতরাম দোস্ত অর্থাৎ মুসলমানের দোষকে ঢাকা মুসলমানের দোষকে গোপন করা মুসলমানের ইজ্জতকে রক্ষা করা এটা ইসলামের বহুত বড় একটা অংশ আজ আমার দিল এটাকে নেনা আমার দিল আমি নিতে পারি না এটাকে আমি মনে করি প্রকাশ করো এই যে আখবর আখবর খবরই কাগজ ভালো ভালো সাথীরা ঘন্টার পর ঘন্টা বসে বসিয়া পড়ে হ্যাঁ তুমি একটু চিন্তা করলা না পুরো দুনিয়ার সমস্ত গিবদ বসে বসিয়ে বসে গাইতেছ পড়তেস এই জন্য বলছে আখবার এটা ফেরওানোর জমানা থেকে শুরু হয়েছে এই আখবর বিনি আখবর পড়া এই সমস্ত খবর রটানো আর সমস্ত মিথ্যা যদি সত্য হয় সব গিবত সব গিবতে ভর্তি মুসলমানদের দোষ গুলো আলোচনা হইতেছে যেটা আমি জানতাম না সেটা আমি জানতেছি আরেকজনের কাছে চর্চা করতেছি লাগাই দিয়েছে মুসলমানদেরকে এক আজাবের মধ্যে আর আশা করতেছে খোদায় পাকে আমি আসতেছে সাহায্য এত খেলা এত খেলা তারা তাদের জোবানকে কত কুঠি কত শক্তভাবে একবার অমর রান সম্ভবত খেলায় ফের জমানাতে খবর দিয়েছে একজনে যে খলিফা একটা বাচ্চা পাওয়া গেছে পাস্তা করে ডাস্টবিনের মধ্যে ছোট্ট বাচ্চা পেঁচানো বাচ্চার কোনো মালিক টালিক নাই এক মহিলা নিয়ে গেছে ওটাকে পাল্টেছে তো অমর রিল্লাহ উনি তো খুব রাগী মানুষ ছিলেন না হোক বরদাস্ত করতে পারতেন না যে বাচ্চা এখানে পড়ে থাকবে নিশ্চয় এটা সৎ উপায় আসে নাই অসৎ উপায়ের বাচ্চা এর জন্য এখানে ফেলে গেছে এখন চারজন মহিলা অন্যায় এটা ভালো কাজ না যে জিনিসকে আল্লাহ ঢেকে রাখছেন লুকাই রাখছেন ছুপাই রাখছেন গোপন রাখছেন আপনি মুসলমানের ওই দোষটাকে প্রকাশ করার জন্য চাইতেছেন সাথে সাথে উনি ওখান ফিরে গেছেন বলে না করব না মেরে মহন্তরাম দোস্ত এগুলো তো আমাদের শিক্ষা আজকে আমরা কোথায় আজকে একসাথে আর একসাথে দোষ গোপন করতে তৈরি না চর্চা করি হ্যাঁ এটা এটার মধ্যে মজা পাওয়া যায় সত্যি মজা লাগাই দিছে মিষ্টি মিষ্টি লাচা লাগাই দিছে লাগ আজ সুতির তিনও মেরে মহন্তরাম দোস্ত ওই ইসলাম ওই ইসলাম মানুষের জিন্দগিতে আসে মেহনত যে মেহনত আমরা এখানে আসি এই জন্য মহাত্রাম মহাতেরাম দোস্ত বারবার আলোচনা হতেছে নিজের জীবনকে পরিশুদ্ধ করার জন্য এই মেহনতটাকে আগে বাড়াইতে পারে না কেউ কাউকে আগে বাড়াতে পারবে না কোন পরিচয় কোন সম্পর্ক মানুষকে আগে বাড়ায় না এই কাজ নিজকে নিজে আগে আগে বাড়াইতে হবে যে ময়দানে ময়দানে মেহনত করবে যে নিজকে পিছাবে আল্লাহ পাক্কাকে আগে বাড়াবেন কেউ সম্পর্ক ঠিক আছে একে নিয়ে আসো ডানে আসো আজকে ডানে কালকে লালগড়ে আজকে বামে কালকে লালগড়ে আজকে শেয়ারে গদিতে কালকা জুতের মালা এগুলো ওইখানে আসে আম কোন সুযোগ আল্লাহ পাক কোন মানুষকে দেন নাই রসলি আকরাম সালামের জমানাতে এক জানাজা আসছে এক জানাজা আসছে যে জানাজা অত্যন্ত গুনাগার ফাঁসেক আল্লাহ নবীর জানাজা নামা জানাজা পড়ানোর জন্য আগে বাড়ছেন অমর রাজি আল্লাহ তালনহ পিছন থেকে কাপড় টেনে ধরছেন ইয়ারসুল আল্লাহ আপনি এমন ব্যক্তির জানাজা পড়াই না সে তো ফাঁসে সে জীবনে কোনো ভালো কাজ করে নাই আপনার তার জানাজা পড়া না আমরা কেউ পড়ায় দিই আপনি কারণ আপনি যদি পড়ান এটা একটা উদাহরণ হয়ে থাকবে আপনি পড়া যান না আপনি শুনে যান হুজুর সাল্লা অত্যন্ত ব্যতীত হলেন আল্লাহ নবীর উম্মত মুসলমান জানাজা পড়াতে গেছেন আর ওমত তাকে সরাই দিচ্ছেন বরদাস্ত করতে পারতেছেন না মুসলমানকে তার অবর্তমানে সে দুনিয়াতে নাই আর এই অবস্থার মধ্যে তা এখানে তো বেজ্যুতির মাস নয় আছে নাকি ভাই সে তো দুনিয়াতে নাই চলেই গেছে কিন্তু আল্লাহ রসুল এটাকেও বরদাস্ত করতে পারেন নাই যে মুসলমানদের সামনে আমার এক উম্মত অবদস্থ হবে এটা উনি বরদাস্ত করতে পারেন নাই আল্লাহ রসুল তারা শুরু করলেন সবাইকে জিজ্ঞাসা করতেছেন এই ব্যক্তি সম্বন্ধে কারো কোনো কোন জানা আছে কিনা তার কোন ভালো কাজের কয়েকবার জিজ্ঞাসা করবো আমি আল্লাহর মেহমানদের পাহারাদি করতে আল্লাহ রসুল বলতেছে অমর তুমি সর তোমার কোন হক নাই কোন মুসলমানের কোনো আয়েবকে তালাশ করে নিয়ে আসা আল্লাহ তোমাকে হক দেন সরো তুমি আমি জানা যা পড়াবো এবং আমি সাক্ষী দিচ্ছি এই একদিন পাহারাদ চর্চা করিয়া দোষের চর্চা আলোচনা করিয়া মুসলমানদেরকে কার আরেকজনের বিরুদ্ধে উঠাইয়া উম্মত তৈরি করেন নাই উম্মত বানাইতে হইলে অনেক বড় অন্তর লাগে খাস করে নবীওয়ালা মেহাত জন্য অনেক বড় অন্তর লাগে অনেক বড় অন্তর প্রশস্ত দিল লাগে বকিল ছোট্ট দিলওয়ালা মানুষ দাওয়াতের কাজ করতে পারে না সে আগ্রাজ নিয়ে চলতে থাকে আগ্রাজ আগ্রাজ তো বুঝে আসছে দুনিয়া হাসেল ক্ষমতা অহতা পদ মিম্বর ওয়াজ হ্যাঁ আমি কিছু পাই পাইলে তো ঠিক আছি না দিলে আসসালাম আলাইকুম আমার দরকার নেই मेरे के के आगे आगे एक आगे एक जे सब चे प्रधान सिफत हलोज अर्थ की भाई, भाई की जो कर ना बुजेना जी বিভিন্ন অর্থ হয়তো কবে অনেকে আমি আরেকটা শুনাই আমি এক ব্যক্তি খুব নত হইয়া ঝুঁকি ঝুঁকি হাঁটতে ছিল নাই একদম একদম এরকম আমি মনে করেন আমি একদম দেখতে বাইর থেকে কে বহুত বড় বুজুর্গ ঘন্টা দিয়া একদম কারো দিকে তাকায় না বহুত বড় বুজুর্গ যাইতেছে দিছে এক ভুষি বলে এটা তো আমার জন্য ঝুঁকি ঝুঁকি চলা এটা কোনো জিনিসের আবদার কোন জিনিস চাহিদা না থাকা আমাকে বয়ান দেখ আমাকে মশলাতে ডাকুক আমি এইটা আমাকে এটা এটা এটা দেখ আমি আমি পাই পাই বলে এই কোন চাহাত নেই আমি দিনের মেহনত করব আমার আল্লাহর জন্য আমার আল্লাহ রাজি হয়ে যায় আমার আল্লাহকে খুশো দিয়ে আমার আল্লাহর খুশ দিয়ে আমার উদ্দেশ্য আমার আল্লাহর রেজামন্দি আমার উদ্দেশ্য কে আমাকে বাহবা দিল কে আমার গুন গাইলো আর আমাকে বকলো কে আমাকে নিল কে আমাকে কে আমাকে বাম হাত বললো আসা যায় না আমার খোদা যদি আমার সঙ্গে রাজি থাকে বাস আমার আমি ওটা ওইটাকে রাজি করার জন্য খোদাকে রাজি করার জন্য করতেছি এটা নাম হয়েছে তাওয়াজু এটার নাম হয় কি ভাই তাওয়াজু তাওয়াজুর বিপরীত হল আগ্রাজ চাহাদ চাহিদা এটা দিয়ে কি হাসিল করব। আমি অমুকের সঙ্গে সম্পর্ক চাকরিটা একটু ভালো জায়গার ব্যবস্থা করে দিবে বহুত বড় ব্যবসায়ী মালদার পাটি আমার তো জীর্ণ অবস্থা দেখি না কোন রকম ওনার সঙ্গে সিল্লাটা লাগাই যদি কোন রকম আমার অবস্থাটা একটু প্রকাশ করতে পারি এই কাজ আল্লাহ থেকে নেওয়ার জন্য তার থেকে ভাই আল্লাহ থেকে নেওয়ার জন্য আল্লাহর সঙ্গে সম্পর্ক করার জন্য এই মেহনত দাওয়াত মেহনত আল্লাহর সঙ্গে সম্পর্ক করার জন্য তা আল্লুক মা আল্লাহর জন্য কোনো বন্ধা যদি এই মেহনতের দ্বারা মাখলুকের সঙ্গে সম্পর্ক করে এর থেকে দ্বারা বন্ধার সম্পর্ক আল্লাহ না সে অজ্ঞ ছিল আল্লাহ পাক সম্বন্ধে সে একেবারে অসহায় ছিল পাক নবীদের মাধ্যমে আল্লাহ পাকের পরিচয় দিয়েছেন এ মানুষ ওই জাতকে বিশ্বাস করো যে জাত সমস্ত ক্ষমতার অধিকারী পরাক্রমশালী महाज्ञानी समस्त घूर है बादशा बनाते फकर बनाते हैं कानी बनाते हैं कारीब बनाते का निश्स तख्तर मध्य उठाइते सबकि नियंत्रण करते हैं उन्नी हल अल्लाह मालिकुल তার সর্বপ্রথম উনার আকবল তার কিছু নাই আল্লাহ রসুল বলতেছেন হে আল্লাহ আপনি তো প্রথম আপনার আগে তো আর কিছু নাই আপনি তো প্রথম আপনার আগে আর কিছু নাই প্রথম বলতে আপনি সব কিছুর উপরে আপনার উপর আর কিছু নেই আপনার উপরে আর কিছু নেই মেরে মহাতর সেই ওই জাতের সম্পর্ক করার জন্য মেহনত এই মেহনত মখলুককে তরক করার জন্য মখলুকের জন্য মেরাতের ভয় মানুষের বন্দার অন্তর থেকে এবং মখলুকের জাতের একিন আসে এই জন্যই তো ছিল এই মেহনত এখন এই মেহনত করে যদি ওই দুনিয়ার আগ্রাজ দুনিয়ার সঙ্গে সম্পর্ক হয় তো এটা তো বহুত বড় নিকৃষ্ট একটা কাজ যে আল্লাহর সঙ্গে সম্পর্ক করলো আল্লাহ পাক সমস্ত মখলুকের সঙ্গে সম্পর্ককে ঠিক করবেন আর যে মেহ দ্বারা আল্লাহ সম্পর্ক বাদ দিয়া মখলুকের সঙ্গে সম্পর্ক করলো আল্লাহ পাক সমস্ত সম্পর্ককে ছিন্ন করে দিবেন এজন্য মেরে মেয়ের মহতরাম দোস্ত ওই আল্লাহকে চিনি ও আল্লাহকে জানার চেষ্টা করি নির্জনে বসি আল্লাহর সম্বন্ধে চিন্তা করি আল্লাহ পাকের কুদর গুলাকে দেখিফি খালা যখন নাজিল হয়েছে আল্লাহ রসুল বলতেছেন ধ্বংস হোক ওই সমস্ত লোক যাদের উপরে আয়াত না চিন্তা করলো না আল্লাহ করলো না আল্লাহ কতীম আজকে যে সমস্ত ক্ষমতার কথা শুনি যে সমস্ত শক্তির বাহাদুরি প্রকাশ হয় শুনতেছি বলে আল্লাহ পাক এই সমস্ত ক্ষমতা গুলার এত ঊর্ধ্বে এত ঊর্ধ্বে যেখানে মানুষের কোনো কল্পন পৌঁছতে পারে না বে মিশাল আল্লাপাকের জাত যেরকম অসীম আল্লাপাকের সিফাত এরকম অসীম সুতরাং মানুষের জ্ঞান হল সসীম সীমিত এই সীমিত জ্ঞান দিয়ে কোনো মানুষ আল্লাহ পাকের কুদরত আল্লাপাকের জাত আর সিফাত এ হাতের মধ্যে আনতে পারবে না এই এক বুদ্ধ বলতেছিল ইয়াম আল্লাহ তার জাত যে জাতকে কোনোদিন কোনো চক্ষু দেখে নাই এমন এক জাত তিনি মেয়ের মহাতর দোস্ত ওই জাতের কুদরত নিয়ে ওই জাতের শক্তি নিয়ে চিন্তা করা তার ক্ষমতা নিয়ে চিন্তা করা আজকে তো আমাদের সময় নাই আমাদের সময় হলো দোকান একটা হয়েছে সবগুলো এখন এসে গেছে বড় বড় দুই একটা ছাড়া বলে আমানত আমানতের মধ্যে খেয়াল হবে জাকাতকে জরিমানা মনে করবে জাকাত দেওয়াটাকে জরিমানা মনে করবে মেরে মহাতাম দোস্ত আল্লাহ আমাদের হেফাজত করে তো আমি যেটা বলতেছিলাম এই মেহতের প্রধান মাক্সাদ আমার আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক হয়ে যায় আমি আমার আল্লাহকে চিনি ওনার সঙ্গে আমার একটা গভীর সম্পর্ক হয় নিবিড় সম্পর্ক হয় যে সম্পর্কের মধ্যে কোনো ছেদ ধরবে না যে সম্পর্কের মধ্যে কোনো খলক মনত হবে না যেই সম্পর্কের মধ্যে কোনো রকমের কোনো মিলাওয়ট হবে না আল্লাহকে এরকম সম্পর্ক চায় আল্লাহ আল্লাপাকের কাছে এরকম সম্পর্ক অত্যন্ত পছন্দনীয় মাহবুব আল্লাপক বলে বন্দা এই অন্তরটা তো আমি আমার জন্য বানাইছি এই অন্তরটা আমি আমার জন্য বানাইছি দুনিয়াতে আমার কোথাও সময় হয় না কিন্তু তোমার অন্তরের মধ্যে আমার সময় হয় আমার জায়গা হয় এই অন্তরটা আমি আমার জন্য বানাইছি এটাকে আমার জন্য রেখে দাও আমার জন্য সাফ রাখ এটাতে অপবিত্র করিও না আল্লাদিন উল্লা কালাহ আল্লাপক বলতেছেন যে সমস্ত মোমেন তার অন্তরটাকে সাফ রাখছে পবিত্র রাখছে ইমানের সঙ্গে আর কোনো জিনিস কি মিলায় নাই জুলুম করে নাই কোন জিনিস কি মিলাই নাই অর্থাৎ এই অন্তরের মধ্যে আল্লাহকে রাখছে আল্লাপের জাতো সিফাত আল্লাহ পাকের কুদরত আল্লাপের বরত আল্লাপের ক্ষমতা আল্লাহের রুবিয়ত এটাকে সে জায়গা দিয়েছে আর এর মোকাবেলাতে আল্লাপের বানানো সব জিনিসকে সে ইনকার করছে অস্বীকার করছে কারো কোনো ক্ষমতা নাই সমস্ত ক্ষমতাকে সে নুফি করছে হালাকি এটা কঠিন জিনিস ক্ষমতাকে নুফি করা কঠিন জিনিস আমি দেখতেছি বন্ধুকের মধ্যে ক্ষমতা আছে পাগল বলবে বলো তোমাকে পাগল তুমি অস্বীকার করো যদি তুমি সমস্ত মাখলুকের মোকাবেলাতে পরিবেশের মোকাবেলাতে সমাজের মোকাবেলাতে এগুলোকে অস্বীকার করতে না পারো তো তুমি কিভাবে তোমার দিল থেকে এই জিনিসকে বের করবে। এগুলোতে বের করার জিনিস আল্লাহ কারো আল্লাহের শক্তি কার আল্লাহের ইন্নাল বলে ক্ষমতা হুকুম সবকিছু আল্লাহ পাকের সুতরাং মখলুক যা তুমি দেখতেছ যত বৃহৎ আর যত ক্ষুদ্র হোক সব কিছুকে এনকার কর অস্বীকার করো কারো কোনো ক্ষমতা নাই হ্যাঁ আল্লাপের দিয়েছেন এই ক্ষমতা তার মধ্যে তার নিজস্ব না এবং সে তার নিজস্ব ক্ষমতা না এবং সে নিজস্বভাবে নিজের এখতিয়ারে ব্যবহার করতে করার কোন ক্ষমতা রাখে না আরে জিবরিলে আমিনের মতো মানুষ জিবরিলে আমিন যে দুনিয়াতে নবীদের কাছে আসতেন আল্লাহ আল্লা পায়গাম নিয়ে বলে এত শক্তিশালী এত শক্তিশালী যার পাখার এক কোনা ছোট্ট একটা কোনা আঙ্গুলের একটা কোনা একটা জন্য ছিল। আর তার এরকম ছয়শটা ডানা এই ছয়শ ডানাওয়ালা এই শৈলটার কত শক্তি এবং কত তেজ কত পখর এটা কিন্তু সিদ্ধাতুল পর্যন্ত গিয়া আর আগে বাড়েনা আর আগে বাড়ে না রসুল বলতেছে এ জিব্রাইল দোস্ত তুমি আমাকে একা ছেড়ে কোথায় যাচ্ছ এতক্ষণ পর্যন্ত আমাকে সঙ্গ দিলা এখন আমাকে একা কোথায় ছেড়ে যাচ্ছ তো জিব্রাইম বলতেছে এ হাবিব সাল্লা আলাইসাল্লাম আর এক চুল পরিমাণ সামনে যাওয়ার হুকুম নাই যদি যাই সব ভস্য হয়ে যাবে জিবরিল আমিন হলো আল্লাপের সৃষ্টির মধ্যে সর্ব সর্বশক্তিমান সবচেয়ে শক্তিশালী মখলুক আল্লাপাকের মখলুকাদের মধ্যে জিবরিল আমিন সরদার সমস্ত মখলুকের সর্দারও এবং উনি শক্তিশালীও উনিও বলতেছে আমি আর এর থেকে আল্লাহ আল্লাপাকের হুকুমকে অমান্য করার আর একচুল পরিমাণও আর ক্ষমতা নাই। মেরে মহাতারাম দোস্ত ওই আল্লাহর সঙ্গে সম্পর্ক কায়েম করার এক মেহনতিটা যদি কোন বন্ধা আল্লাহর সঙ্গে সম্পর্ক কয়েম করতে পারে খালেজ ভাবে কোন মিলাব আল্লাহ রাবলি যত তার বিশাল খাজানাকে তার পক্ষে দিয়ে দেন ল বন্ধা তুমি যদি আমার হয়ে গেছ তা আমার খাজানা তোমার জন্য আমার খাজানা তোমার জন্য বানাইসি তোমার জন্য বনা দুনিয়া বলো সব তোমার যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করো কারণ এখন তো আল্লাহর হয়ে গেছে কার হয়ে গেছে ভাই আল্লাহর হয়ে গেছে যে আল্লাহর হয়ে যায় তখন তা চোখ হাত পা কান এগুলা কার হয়ে যায় ভাই আল্লাহর হয়ে যায় এখন এই সমস্ত জিনিসদের আল্লাহ পাকে কোন নাফরমানি হয় না যাই করে সব আল্লাহ পাকে হুকুমটাই পুরা করে আছে না হাদিসে পাগের মধ্যে হাদিসে কুরসির মধ্যে মেয়ের মতাম দোস্ত আল্লাহর হইতে হবে আল্লাহ আল্লাহর হওয়ার জন্য মেহনত যখন বন্দা আল্লাহর হয়ে যায় আল্লাহ খুলে দেন লজানার থেকে নিবি কিভাবে সাল্লা সাল্লামকে পাঠাইছেন আমাল দিয়া দুনিয়া দিয়া না কি দিয়া না ভাই দুনিয়া দিয়া না আমাল দিয়া পাঠাইছেন আমাল রসুলি আকরম সাল্লিয়ামের তরিকে অনুযায়ী আমল থেকে নিতে হবে रसुल अकराम सल्ला आदर्श अनुजाई रास्ता नहीं हजरते सम्पर्क के ठीक कर तेर बच्चर तेरह चौदह पंद पंद्रह पंद्रह बच्चर मक्के जिंदगी तेर मदन दे गिया आढ़ाई बचर অর্থাৎ প্রায় পনেরো সাড়ে বছর পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করিয়া আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক করছেন ঠিক করছেন এবং এই সম্পর্ক ঠিক করতে গিয়ে তাদেরকে অনেক ত্যাগ দিতে হয়েছে ওই সমস্ত ইতিহাস ঘটনা আমরা সবাই জানি কঠিন এক পরীক্ষা তাদেরকে কঠিন পরীক্ষার মধ্যে চলতে হয়েছে যখন আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় হয়েছে মজবুত হয়েছে ঝাঁপ দিতে সমুদ্রে ঝাঁপ দিব যদি বলেন আগুনে ঝাঁপ দেওয়ার জন্য আগুনে ঝাঁপ দিব যখন তৈয়ার হয়ে গেছে রসুলের কথার উপরে রসুলের আদর্শ উপরে যখন নিজকে তৈয়ার করে ফেলছে আল্লাপাক বলতেছে বন্দা ল এখন আমি খাজানা খুলে দিলাম তোমার জন্য আল্লাপাক শুধু খাজানা না বলে যাদের হাতে যাদেরকে একজন দুজন পাঠাইছে পাঁচ হাজার পাঁচ হাজার প্রথম গজুয়ার মধ্যে কতজন পাঠাইছে পাঁচ পাঠাইছে একজন ফেরেস্তার মোকাবেলা করার কোন ক্ষমতা আছে না পুরো দুনিয়ার পুরো দুনিয়া যদি একজন হোদায়ের নামে এক সাহাবি ছিল আল্লাহ রসুল এক জমাত পাঠাইছে এক জমাত পাঠাইছে তো জমাত জমাতের প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ রসুল নিজ হাতে পথে খাওয়ার জন্য কিছু হাদিয়া হিসেবে দিছে খোরমা খেজুর ওই জীবনে যা ছিল খানা কিছু প্রত্যেককে কিছু কিছু দিছে হোদার নামে এক সাহাবি ছিল আল্লাহ রসুল তার কথা বলি গেছে দিতে আর সেও কারোর কাছে চায় নাই সে আল্লাহ রসুলকে বলে নাই আর দিলেন না দেখেন ভাই আমাদের জন্য শিক্ষা দিনের মেহনত করব আল্লাহর জন্য কার জন্য ভাই আল্লাহর জন্য জান দিবো তো আল্লাহর জন্য সেখানে রসুল কেউ জানাবো না আমার অভাবের কথা আমি রসুল কেউ জানাবো না আমি পাই নাই রসুল কেউ জানাবো না আমি আল্লাহ করতেছি আমার আল্লাহ দেখতে আমি আল্লাহ থেকে নিব। খাজানার মালিক তো আল্লাহ রসুল না রসুলের তরিকায় আমল করব রসুল শিখাইছে তুমি অভাবই হও তোমার অভাব কারোর কাছে প্রকাশ করিও না তিন দিন উপবাস থাকো সাবর করো আল্লাপ এক বছর হালাল নিজেকে ব্যবস্থা করবেন সম্মানের সঙ্গে এটা হলো রসুলের আদর্শ রসুলের তরিকা প্রকাশ করানা প্রকাশ করার কোনো সুযোগ ইসলামের মধ্যে নাই যদি প্রকাশ করো বলে তোমার খোলা দরজাকে বন্ধ করে দিব আর যদি তুমি প্রকাশ না করো আমি তোমার জন্য এক বছরের হালাদ ব্যবস্থা করব। তো হজরত হোদায় রাদি আল্লাহ তালা নাই। রসুল কেউ বলেন নাই দেয়া সবাই কি দিচ্ছে আল্লাহ রসুল চলে গেছে এখন হোদায়ের মনে মনে আল্লাহ কারো কাছে প্রকাশ করে নাই কোন কোনো তার বলে নাই কোনো নিজের আপন লোক কাউকে বলে নাই বরং সে আল্লাহকে বলতেছে আল্লাহ তোমার নবী আমাকে ভুলি গেছে তোমার নবী আমাকে ভুলি গেছে তুমি আরো সোলা খোদা তুমি আমাকে ভুলিও না আমার এই সফরের মধ্যে বলে এটাই আমার খানা এটাই আমার রাস্তার চলার তোষা এটাই আমার পিপাসা ব্যবস্থা আল্লাহ আমি এটাকেই নিলাম যখন উনি এটা নিয়ে চলতেছেন মেরে মহাতরাম দোস্ত আল্লাহকে আরো সে হরকত আসছে আল্লাপের আরশের মধ্যে হরকত শুরু হয়েছে আল্লাপ কাছে গিয়ে বলো দেওয়া কে না রসুলাল্লাহ আপনি হোদায়ের দেন নাই তা আবার পিছন দিয়ে এক সাহাবিব পাঠাইছে কিছু দিয়া বলে যাও হোদায়ের দিয়ে আসো এবং এক কা পাঠাইছে তাকে দিয়ে আসো এবং সে কি বলে শুনো কোন অভিযোগ করে কিনা বলে সে কি বলে শুনো আমাকে আমার বলবা মেরে মহাতর দোস্ত যদিও কথাগুলা আমরা বহুবার শুনছি কিন্তু না কথা থেকে শিক্ষা নেওয়া প্রত্যেকেই প্রত্যেকটা কথার মধ্যে শিক্ষা আছে প্রত্যেকটা ঘটনার মধ্যে জন্য শিক্ষা আছে আমরা দাওয়াতের রাস্তায় যারা মেহনত করতেছে। আমাদের প্রত্যেকের জন্য এক একটা ঘটনার মধ্যে অনেক শিক্ষণীয় জিনিস আছে জিন্দিগি বানানোর এক তরিকা এক উসুল এক পুরা জীবন পদ্ধতি আমাদের সামনে রেখে গেছে তো যখন হাদিয়া নিয়ে পৌঁছে বলতেছে রসুল সাল্লাসম এটা হাদিয়া হিসেবে পাঠাইছে তোমার কাছে আল্লাহ রসুল ভুলি গিয়েছিল তো হোদায় বলতেছে আলহামদুলিল্লাহ থাকিয়া আমি হোদের ভুলে নাই আমি তো রসুলকে বলি নাই কি রসুল কে জানাইছিল জানাই নাই আল্লাহর সঙ্গে তার কথা চলছে কার সঙ্গে ভাই তা আল্লাহ কার সঙ্গে হইছে আল্লাহ সঙ্গে মেরে মহাতামের সম্পর্ক রসুল কে দিয়া আবার তার কাছে পৌঁছাইছেন তো উনি কি বলতেছে ওই আল্লাহ ওই জাহাতের প্রশংসা যিনি আমি হৃদয়ের কে তার আড়স থেকে ভুলে নাই দোয়া করতেছে আল্লাহ এই কথা চিন্তা না আমি যে অভাব কথা বলতেছি কার কাছে বলতেছি কার বিরুদ্ধে বলতেছি গত সপ্তাহে গত সপ্তাহের আগের সপ্তাহ শুনছেন না ঘটনা আল্লাহ রসুল একবারে মাত্র জিব্রাহ কাছে না আমার হাবিব আমার অভিযোগ করতেছে বুকা রাখা কার কাজ ভাই ভুকা রাখা কাউকে ভুকা রাখা কার কাজ আর ভূকা দূর করা কার আমি ভুকা আমি ক্ষুধার্ত এই কথা অন্যকে বলার অর্থ কি আমার খোদা আমাকে ক্ষুধার্ত রাখছে এটাই তো প্রকাশ করা আল্লাহ পাক বরদাস্ত করতে পারেন নাই আজকে আমরা কত শতবার নিজের অভাবের কথা কথায় কথায় কত জাগাতে প্রকাশ করতেছি আলহামদু শব্দ আইয় না মুখে আসে না জিজ্ঞাসা করে ভাই কইয়েন না কইয়েন না গেছি একেবারে শেষ যা একটা আসিল মায়ের খেয়ে এক ক্যালাসে গেছে মেরে রে মহাতরাম দোস্ত একবারও চিন্তা কর আমার ইমান আমাকে ওই দিকে চিন্তা করার সুযোগ দে না আমি অতটুকু ইমান ইমান অর্থ আল্লাহর সঙ্গে সম্পর্ক বুঝছেন তো ভাই ইমান অর্থ হলো আল্লাহর সঙ্গে সম্পর্ক তাহ্লুক মা আল্লাহ আমার সঙ্গে আমার খোদা এতটুকু সম্পর্ক হয় নাই যে আমি কোন অবস্থার মধ্যে পড়ে আমি আল্লাহকে শরণ করতেছি আমি কথা চিন্তা করি না একবারও যে আমি যে আমার জোবানে কথা বলতেছি এটা কার বিরুদ্ধে শেখায়ত হইতেছে কার বিরুদ্ধে অভিযোগ হইতেছে যদি আমি বলতাম আলহামদুলিল্লাহ আমার আল্লাহ আমাকে খুব ভালো লাগছে বলেন ওই বন্দার সঙ্গে আল্লাহ পাকের কেমন হতো হোদায় হোদায়ের সঙ্গে আল্লাহ যেরকম মেরে মহতারাম দোস্ত কেরামত পর্যন্ত আনে বলা সমস্ত উম্মতে মুসলিমার জন্য এই ঘটনা শিক্ষা যদি উম্মত মুসলিমা আল্লাহর সঙ্গে এরকম সম্পর্ক কায়েম করি আল্লাহর দিকে রুজু হতো আল্লাহ পাক তার খাজনা খুলছেন পুরো উম্মতের জন্য খুলতো শুধু হোদায়ের সঙ্গে খুলছিল না এরকম সাহবাদের জিন্দিক আছে সরাসরি আল্লাহ থেকে নিয়েছেন আসে না ভাই এরকম করি কারি সে আমার মতো একজন সেও তো নিশ্চয় অসহায় আল্লাপাক নিজেই বলছেন তোমরা সবগুলা ফকির আমি হলাম গনি আমি হইলাম ধনী আমার কাছে চাও যদি চাইতে হয় বলো অভিযোগ থাকলে আমার কাছে আমি তো প্রত্যেক রাত্রে তোমাকে ডাকতেছি কে আসো প্রকাশ করো আমি দূর করে দিব কে আসো ঋণগ্রস্ত আমার কাছে বলো ঋণ পরিশোধের ব্যবস্থা করি কে আসো প্রকাশ আমি পুরা করব। কে আসো গুনামাপ চাও আমি তার গুনামাপটার জন্য তৈরাস আমি তো তোমাকে প্রত্যেক দিন ডাকতেছি ও অলস এ অলস বন্ধা তোর কানে কি একবার আমার আওয়াজ যায় না কেন তুই আমার বিরুদ্ধে অভিযোগ করতেছ আমি তো প্রতিদিন তোমাকে ডাকতেছি দে বল মতো নাক ডাকিয়ে ঘুমাচ্ছ আর আমি তোকে ডাকতিসে আয় বন্ধা আমার কাছে বল আমি আমি কুদ্রতলা মেহনত ওই বুঝ আসার জন্য ওই বুঝ আসার জন্য সর্ব আমি আমি নিজেই তো বলতেছি সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহ সমস্ত হালত আল্লাপাকে হাতে বলি কি বলি না বলেন সমস্ত হালত কার হাতে ভাই আল্লাহ হাতে কি ফায় এতটুকু হলো আমার আল্লাহকে আমি নানাজ করে ফেললাম হালাকে আল্লাহ বলতেছে বন্দা তোর কোন হালত থাকলে আমাকে বল আমি প্রস্তুত শোনার জন্য আমি তার পাশে থাকি আমি তার নিকটে যা বলে আমি সাথে সাথে জবাব দিই এত দয়ালু আল্লাহ এত দয়ালু মেহরবান আল্লাহ যিনি ডাকে সাথে সাথে সারা বলেন এরকম কোনো মেহেরবান বন্দা দুনিয়াতে আছে যে ডাকে সাথে সাথে সমস্ত তাকা যা পূরা করার জন্য সাহা দিবে ওই আল্লাহকে ভুলিয়া কেন মাকলুকের দিকে মাথা দিছি। কেন দীর্ঘদিকে যায় তার কারণ আমি আল্লাহর সঙ্গে এখনও পর্যন্ত সম্পর্ক ঠিক করতে পারি নাই হজরত সাহাবাহ ক্রামদেরকে আল্লাহর রসুল এটার উপরে উঠেছিলেন এজন্য আমাদের বুনিয়াদী মেহনত বুনিয়াদি জিনিস যেটা সেটা হলো ইমানই মেহনত ইমানকে পাক্কা করো ইমানকে মজবুত করো ইমানকে নিখুঁত বানাও নিখুঁত যে ইমানে কোনো খুঁত নাই যে ইমান আল্লাহর সঙ্গে কোনো জিনিসকে প্রশ্রয় দে না আল্লাহর সঙ্গে কোনো জিনিসকে মিলেতে দো উনি তো লাখ কিভাবে মিলাবো আমি আমি আল্লাহর সঙ্গে কিভাবে মিলাবো উনি তো লাশারিক ওয়াহদাহ শারিক তার একটা সিফাত এটা বহুত বড় গুণ এটা আল্লাহ পাকে ওদানিয়ত ওয়াহাদানিয় বুনিয়াদী জিনিস আমাকে আপনাকে মেহনত দ্বারা আমার আল্লাহর সঙ্গে সম্পর্ক কায়েম করা তা আল্লুক যেন এই তা আল্লোকের মধ্যে কোনো খুঁজ না হয় এই সম্পর্কের মধ্যে কোনো খুঁজ না হয় তা আল্লাপাক নিরাপত্তার বিধান করবে আল্লাহ পাক নিরাপত্তার ব্যবস্থা করবেন দুনিয়ার কোন ক্ষমতা নাই কোন শক্তি নাই এই ব্যক্তিকে যে আল্লাপাকের সঙ্গে তার সম্পর্ককে নিখুঁত করছে এই ব্যক্তির কোন ক্ষতি করবে দুনিয়া কোনো শক্তি নাই পারবেন আসে আল্লাপাক নিজেই জিম্মেদারি নিয়েছেন আল্লাপাক নিজেই জিম্মেদারি নিয়েছেন লান এই ব্যক্তির জিম্মাদারি নিরাপত্তার জিম্মেদারি আমি খোদা নিরাপত্তা আমি দিব তাকে আল্লাপাক যদি কাউকে নিরাপত্তা দেন দুনিয়ার কোন ক্ষমতা আছে তার কিছু করতে পারবে একটা পশমত বেকার করতে পারবে না ইব্রাহিম আলাইসলাত আমরা সবাই জানি দুনিয়ার বিহত এক শক্তি ইব্রাহিমের মোকাবেলাতে দুনিয়ার পুরা শক্তি ইব্রাহিমের মোকাবেলাতে একটা পশমত কিছু করতে পারেনি পার্শ্বাইগুলো কি ঘটনা শোনার জন্য আল্লাপাক এ কোরআনের তস্বির এই আয়াতের তস্বির ইব্রাহিম আলসালুস্লামের ঘটনা এই আয়ত্ত তফসির ইসমাইল আলাদ ঘটনা এ আয়তে তফসির মুসা আলসমের ঘটনা তুমি তোমার আল্লাহর সঙ্গে সম্পর্ককে সঠিক বানাও এই সম্পর্কের মধ্যে কোনো খুঁত রাখিও না নিখুঁত এক সম্পর্ক করো তা আমি তোমার জীবনে নিরাপত্তার জিম্মার যদি তোমার সম্পর্কে তুমি আমার সঙ্গে ঠিক করে নাও মেয়ের মহাতেরাম দোস্ত এইটা হলো বুনিয়াদি মেহনত যদি এই মেহনত এইটা এই মেহনতের দ্বারা যদি আমার এই এই সিফাত অর্জন করতে পারে ঠিক হয়ে যায় কোন ডার জীবনে কাফের মস্যেক বিধর্মী তার শত্রু যারা তাকে রসুলমানদের তৈয়ার না বলে এই সমস্ত শত্রুরা পর্যন্ত যাঁজ জীবনের মধ্যে কোনো রকম খুব বের করতে পারেনি না দরবারে যখন কোরেশদের এক প্রতিনিধি গেল তখন ওই নাজাসী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা ব্যাপারে জিজ্ঞাসা করলেন তো তার মধ্যে উমাইয়া বিন খলফ ছিল আবু সুফিয়ানও ছিল ওই সময় পর্যন্ত আবু সুফিয়ান রদিউল্লা তালনু মুসলমান হন নাই হুজুর সাল্লাহামের শত্রু ছিল মুসলমানদের শত্রু ছিল তো আবু সুফিয়ান রদি আল্লাহ তাল্লা ওই সময় উনি বলতেছিলেন হামজা রদি আল্লাহ তালু ছিল ওই কাফেলার মধ্যে তো উনি বলতেছিলেন পরবর্তীতে উনি বলতেছিলেন যখন নাজ্জাসি আমাকে রসুল সাল্লাহসাল্লামের সম্বন্ধে জিজ্ঞাসা করছে একটা সুযোগ আমি পেয়েছিলাম যে এই সুযোগটা আমি ব্যবহার করি যেহেতু গেছে রসুলের মোকাবেলাতে নার্জাসির সাহায্য নেওয়ার জন্য খ্রিস্টান খ্রিস্টান রাজার সাহায্য নেওয়ার জন্য রসুলের মোকাবেলাতে এই কাফেলা সেখানে গিয়েছে এখন যখন জিজ্ঞাসা করছে বলতেছে আমি একটা সুযোগ পেয়েছিলাম রসুলের মোকাবেলাতে তার বিরুদ্ধে কিছু বলার কিন্তু আমি দিলকে মারাতে পারি নাই হামজাও ছিল আমি চিন্তা করলাম যদি এখন মিথ্যা কথা বলি রসুলের মোকাবেলাতে তো পরক্ষণে এটা প্রকাশ হয়ে পড়বে যেহেতু আরও তো লোক আছে আরো অন্যান্য কাফিলো লোক আছে না যদি মেরে মহতার দোস্ত ইসলামের শত্রু মুসলমানের শত্রু রসুলের শত্রু কিন্তু শত্রু হওয়া সত্ত্বেও রসুলের মোকাবেলাতে কোনো ক্ষুদ বের কোনো সুযোগ ছিল না আল্লাহাক এত পুত পবিত্র এত পবিত্র এক জাগ বানাইছিলেন এত মুকদ্দাস্তি ছিলেন যে জগতের মধ্যে ওনার থেকে পবিত্র শাস্তি আর কেউ নাই দ্বিতীয় কেউ নাই যার পবিত্র পবিত্রতার উপরে আল্লাপাক সার্টিফাই করতেছেন যার সততার উপরে আল্লাপাক সার্টিফাই করতেছেন আল্লাপাক যার নবুত নবুগত কসম খেতেছেন যা শহরের উপরে আল্লাপাক কসম খেয়েছেন মেয়ের মহতরাম দোস্ত উনি কত বড় হাস্তি কত বড় জাত যাকে আল্লাহ পাক তার আড়স পর্যন্ত পৌঁছাইছেন আপনার সামনে বসাইছেন যেটা দুনিয়ার কারো কারো হিম্মত নাই আল্লাপাকের মখলুকাদের মধ্যে আর দ্বিতীয় কারো এরকম সুযোগ হয় নাই আল্লাপাক ওনাকে এত বড় মাকাম দিয়েছেন মাকামে মাহমুদ যাকে দান করছেন মে রে মহতরাম দোস্ত ওই রসুল সাল্লাম এক জীবন নিয়ে আসছেন জীবন পবিত্র এক জীবন নিয়ে আসছেন তাও নিজে আনেন নাই আল্লাহ পাকের পাঠানো জীবন আল্লাহ পাক পছন্দ করছেন এই জীবনটাকে আল্লাপাক এই জীবন পদ্ধতিটাকে পছন্দ করছেন এবং পাক জানাই দিয়েছেন যে রসুল সাল্লাহাম এই আদর্শকে নিবে সে আমার কাছে মহাবুব প্রিয় হইবে আমার কাছে পছন্দ নিয়ে হবে আর যে রসুল সাল্লাহাম জীবনকে বাদ দিয়া অন্য তরিকার মধ্যে আসবে আমার কাছে সে স্থান পাবে না মেয়েরে মহন্তরণ দোস্ত প্রত্যেকে নিজের জীবনের ক্ষেত্রগুলোকে তালাশ করি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত কাজই তো করতেছি কত কাজের মধ্যে আমি আমাকে ব্যস্ত রাখছি দিনের কাজ দুনিয়ার কাজ কত কাজ করি রসুলের আদর্শ চাকরি বাকরি খ্যাতের আখলাক এইগুলার সময় কখনো কি স্মরণ পড়ে আমার আমার রসুলের আখলা কি ছিল আমার রসুল কি শিখাইছেন আমি ওভাবে করতেছি কিনা। না যদি না হয় তা আমি এই কাজের মধ্যে আল্লাহ পাকে সন্তুষ্টি পাবো না কোনো দিনও আল্লাহ সাব জানা দিয়েছে এই জন্য মেয়েরে মহন্তরাম দোস্ত ওই আয় ওই জীবনটাকে নেওয়ার জন্যই ওই মেহনতির প্রধান একটা দিক ছিল প্রধান একটা দিক ছিল আল্লাহের জন্য বেচাইন ছিলেন দরদে ছিলেন উম্মতের জন্য অত্যন্ত ব্যথিত ছিলেন দরদে ছিলেন কারণ দরদ না থাকা উম্মতের জন্য দরদার ব্যথা না হওয়া মুসলমানের জন্য হিতকামনা না করা খায়ের খা না বনা। এটা ইমানের বিপরীত সিফত এটা ইমান ওলা সিফত হতেই পারে না ইমানের সিফত দিনের সিফত এটা বরং দিন বলা হয়েছে এটাকে দিন বলা হয়েছে আর দিন ওয়ান হলো খায়ের খাই নাম ভাতৃত্ব নাম দিন হলো অপরের হিত কামনার নাম অন্যের ভালাই চাওয়ার নাম যেটা আল্লাহ পাক সাপ জানা দিয়েছেন উখরিজাতলী নাস মানব জাতির কল্যাণের জন্য তোমাক বানাইছে তোমার দ্বারা কল্যাণ হবে কল্যাণ মানুষের কল্যাণ মানব জাতির কল্যাণ জিন্নার কল্যাণ কল্যাণ পুরা মানব জাতির পুরা জগৎবাসের কল্যাণ হবে তোমার দ্বারা তুমি তোমাকে কল্যাণের জন্য বানানো হয়েছে তো কল্যাণ কে করতে পারে কার দ্বারা কল্যাণ হয় যার অন্তর মধ্যে হিংসা আছে সে বিদ্বেষ আছে লোভ আছে সে না যে অন্যের খায়ের খা ঠিক আছে আমারটা না নষ্ট হইল হইল কিন্তু সে তো রাস্তায় আসুক সে তো আল্লাহকে চিনুক তার বেড়া পার যাক জাহান নামের আগুন থেকে সে বেঁচে যাক কঠিন এক আজাব ওই আজাব থেকে সে বেঁচে যান তাকে মহাতরাম দোস্ত এক ঘটনা আছে আমি কথা প্রসঙ্গে কথাগুলা যেহেতু ফাঁকে ফাঁকে কথা আসি যাই জন্য বলি আর কি আসলে ভাই আমি প্রথমেই আমি আমাদের বড়োদেরকেও বলি মিম্বরে বসার মধ্য যোগ্যতা আসলে আমার নাই উনারা আমার পরামর্শ করে বিদে আসে হালাকি এই মজমাতে এমন বহু সাথী আছে যারা মিম্বরে বসার যোগ্য যাদের জীবন এই কাজের জন্য ওয়াকফ করছে যারা তাদের জীবন জীবনকে যাদের মালকে এই কাজ দিয়ে শুরু এই কাজের মধ্যে শেষ করতেছে তারাই সত্যিকারী হকদার বাকি যেহেতু মশরা হয় বিদে আসা আর না আসলে কোন রকমের যোগ্যতা আপনাদের সামনে কথা বলার আমার নাই যেটা কথা বলতেছিলাম আজ আমাদের খায়ের খাই এই পর্যায়ে পৌঁছে যে আমরা আমাদের সাথে কি নিতে পারি না অন্য মুসলমান দূরে থাক আমরা আমাদের সাথে কি নিতে পারি না সাথীর ভুলকে ভুল হিসেবে নিতে পারি না কেউ কাউকে ছাড় দিতে তৈয়ার না দুনিয়ার লাইনে মোয়ামিলের লাইনে মোয়াস সেটা তো একদিক কিন্তু দিনের লাইন যেটা সেটা ছাড় দিতে তৈয়ার না দিনের লাইনে কোরবানির দিনটা ছেলে সে কি করবে তার দ্বারা কি হবে আরে ভাই আপনার হবে আপনি কেমনে বুঝলেন আমার দ্বারা হবে আমি কেমনে বুঝলাম তার দ্বারা হবে না এই সার্টিফিকেট আপনি কোথায় থেকে পেলেন আমি প্রথম যে কথাটা বলছিলাম এই কাজে আগে তো সেই ব্যক্তি বাড়বে যে মেহনতের মধ্যে আছে। এখলাসের সঙ্গে আল্লাহর জন্য মেহনত করতেছে আল্লাপ তাকে আগে বাড়াই দেবে এবং এমনভাবে বাড়াবে মানুষ কল্পনা করতে পারবে না মানুষ এত ওই দিনকার ছেলে এত তাড়াতাড়ি এত বড় মোকাম কেমনে পৌঁছলো মানুষ তার দিকে আঙ্গুল তুলবে এখানে কেমনে পৌঁছলো মানে তার আন্দাজে তার ধারণায় আসে না সেখানে এখানে কে এখানে তো আমি পৌঁছাই নাই এখানে পৌঁছাইছে কে ভাই আল্লাহ পৌঁছাইছে সে আল্লাহ কাছে কবুল হয়েছে এই জন্য আল্লাহ পাক্তাকে পৌঁছাই দিয়েছে সে কবুল হওয়ার জন্য মেহাত করতেছে আল্লাপ্তাকে পৌঁছাই দিয়েছে আমি কে তাকে ওখান থেকে নামায় দেওয়ার আমাকে এই সুযোগ কে মেরে মহতরাম দোস্ত এই একটা ঘটনা মনে পড়ছে যে সাহাবা ইকর জিন্দগিতে বা হুজুর জমানাতে আল্লাহ রসুল এই অম্মদকে বানানোর জন্য কত থেকে এক দিয়েছেন কত থেকে এক দিয়েছেন এক ঘটনা আপনারা সবাই জানেন হু হাতিবাল্লাহু বদরি সাহাবি ওনার দ্বারা এমন একটা অন্যায় কাজ হয়েছে মা বলেন যে ইসলামী ইতিহাসের মধ্যে এর থেকে কঠিন অন্যায় উনি বলতে যে আমার নজরে নাই ইসলামী ইতিহাসে বলে এর থেকে কঠিন অন্যায় উনি বলতেন যে আমার নজরে পড়েন বলে সেটা কি হুজুর সাল্লা ইসলাম মক্কাতে অভিযান চালাবেন মক্কাতে অভিযান চালাবেন गोपन रखना पायसारदीला खबर टाके मक्काशे पोछान्यवस्था कर महिलारे चिठी दिए खबर टाइप मक्काशन व्यवस्था कर আল্লাহ হরাবুলিজিবরালের মাধ্যমে ওই পাঠাইয়া আল্লাহ রসুলকে জানা দিয়েছেন যে হাতে একটা চিঠি দিয়েছে মক্কাবাসীর কাছে মহিলা অমুক জায়গাতে আছে চিঠি তার অমুক জায়গাতে আছে জানা দিয়েছেন আল্লাহর রসুল সাথে সাথে হজরত আলী রা এবং আরেক সাহাবি তিনজনকে পাঠাইলেন রায় ভিন্ন রকম আসে তিনজনকে তিন সাহাবিকে বলছে যাও অমুক জায়গাতে এক মহিলাকে পাইবা তার থেকে চিঠিটা নিয়ে আসো সাহাবা একটু দৌড় দিলেন ঘোড়া গিয়ে আল্লাহ রসুল যেখানে বলছেন ঠিক ওইখানে গিয়ে তাকে পেলেন বলতে চিঠি দাও সে প্রথম অস্বীকার করছে যখন তারা চাপাচাপি করছেন তখন দিদি চিঠি বের করেছে খোবের ভিতর থেকে চিঠি বের করে দিয়ে দিছে তো চিঠি নিয়ে রসুল একটা বসল আসলাম কাছে আসছে আর চিঠি পরে দেখতেছে ও চিঠির মধ্যে আল্লাহ রসুল যে পরিকল্পনা করছিলেন ওই পরিকল্পনা উনি ফাঁস করে দিয়েছেন উনি মক্কাবাসির কাছে এটা ফাঁস করে দিয়েছেন জিজ্ঞাসা করতেছেন হ্যাঁ হাতেব তুমি এটা কি করলা অমর আলদ তোমার সামনে বসা ছিল ইয়া রসুল আল্লাহ আপনি অনুমতি দেন এই মুনাফেকের গর্দেন কার সামনে বলতেস ভাই রসুলের সামনে আল্লাহ রসুল বলতেছে ওমর মুখ চালনা করতে সাবধান তুমি কার সামনে কার সম্বন্ধে বলত তুমি কার সম্বন্ধে বলত সে তো বদরি সাহাবি যার সম্বন্ধে আল্লাহ পাক সার্টিফাই করছেন যা ইচ্ছা তা করে মাফ করে দিলাম যাকে আল্লাহ পাক মাফ করে দিলেন তুমি তার গর্দেন উড়াইতে চাইতেছ মুখকে সাবধানে চালাও মেরে মহাম দোস্ত অন্যায় তো বাস্তব কি বলেন অন্যায় ঠিক নাই কত বড় অন্যায় কত বড় অন্যায় কিন্তু আল্লাহ রসুল এই অন্যায়টা হজম শুধু না অন্যদেরকে হজম করাইছেন আমাদের সাথীরা কি এত অন্যায় করে নাকি কেন নিতে পারি না সাধারণ সাধারণ জিনিসগুলো স্বাদি টুকতে থাকি দোয়া করি না আল্লাহ কাছে আল্লাহ আমার সাথীর মধ্যে এই দোষটা আমি দেখছি তুমি দয়া করে এই দোষটা দূর করে দাও এটা না খাইয়ের খাইয়ের লক্ষণ কিন্তু অন্যের কাছে আলোচনা করার দ্বারা কী লাভ হলো যখন এই সাথে আমার সম্বন্ধে শুনবে আমি এটা আলোচনা করছি এই সাথে আর কোনওদিন আমার সঙ্গে মিশবে আজ এটাই হইতেছে আর কয় সাথী বসেই গেছে কাজে জুড়ে না খালি খুঁজুর আমি একাই গাছ তো করি কেউ বইয়ে না কেউ বসে টসে না কেউ গাছের দিন আই না খালি আমি একাই তা আপনি একাই না কী হইবেন আপনি তো সাথী কাউকে নিতে তৈয়ার না আপনি তো কোনো সাথী আপনার সঙ্গে আসুক এটা আপনার তৈয়ারে না আপনি একা কি করবেন মেরে রে মহাতরাম দোস্ত জন্য আল্লাহ পাক এই কাজকে এই দিনটাকে বলাছে খায়ের খাই উম্মতের খায়ের খা সাথীর সাথের খায়ের খা বোনো মুসলমানের খায়ের খা বনিয়া নিজকে মিটাও নিজকে নিজের চাহাতকে মাটির সঙ্গে মিশাই দাও এক একটা এলাকাতে যখন সাথীরা যায় ওই এলাকা সাথী অপরিচিত এলাকা আর ওইখানে গিয়ে সাথী নিজকে কত মিটাই বলেন ওইখান থেকে কাজ ওঠানোর জন্য বা সাথীকে আল্লাহ রাস্তায় বের করার জন্য নিচে কত মিটায় দেখা যায় সেখানে ডাক্তারও থাকে জমাতে ইঞ্জিনিয়ারও থাকে অথবা প্রশাসনে কোনো উপরস্থ পদস্থ কর্মকর্তাও থাকে হ্যাঁ কখনো দেখা যায় সচিবও থাকে কখনো দেখা যায় সচিবও থাকে আমি সবাই পড়ছে কথা প্রসঙ্গে আমার আব্বা একবার এক জমাত নিয়ে গেছে তো ওই জমাতের মধ্যে সাতজন না আটজন সচিব ছিল তো যখন এলান করতে দাঁড়াইছে এক সচিব সাথে দাঁড়াইছে এলান করতে মসজিদ ছিল একটু মানে ব্যতিক্রম ধর্মী মসজিদ যখন দাঁড়িয়েছে সচিব সাহেব করার জন্য তো মোয়াজের দাঁড়াইছেন তবলিখে কি যে যা বলো ছোট হয়ে যাও নত হয়ে যাও তাওয়াজও এখতে নাকি ভাই এটাই তো এটা না সচিব সাহেব ইচ্ছা করলে পারতো না কি বলেন সচিব সব জলদি বলতো আমি সচিব থাকতো নি হ্যাঁ কি করলাম আর তো চাকরি গেছে আর সদ্দ্য গুষ্ঠে কেন্দ্র তবলিগের রসুল কি ছোট হোক তামাজ এখতে করো জয় যে যাই হজম করো কেন বৃহত্তর স্বার্থে আল্লাহর জন্য আমি তাকে এই কাজের দিকে আনতে চাচ্ছি ইসলামের দিকে আনতে চাইতেছি সে দাওয়াতের কাজে উঠুক দাওয়াতের কাজ সে পাইয়া সে ধন্য হোক তার মধ্যে আল্লাহ যোগ্যতা রাখছেন এই যোগ্যতা প্রকাশিত মেরে মহাতরাম দোস্ত পরের ঘটনা আরো অনেক ঘটনা এটা আমার দরকার নেই বাকি আমি যেটা বলতে চাচ্ছিলাম এই কাজের মধ্যে হলো নিজকে ছোট বানানো আমাদের সাথীরা ছোট হয় না ভাই হয়নি এলাকাতে গিয়া এলাকাতে কাজ জন্য ছোট হয় না কত উনোনয় বিনোনয় চেয়ারম্যান সাহেবের কাছে গেছে কোন আলেম সাহেবের কাছে আল্লাহ মাফ করুক এখন তো আলেমের কদর নাই এখন সবাই আলেম পুরা মজল সব মুফতি সাহেব আলেম করলে ভুল মুফতি সাহ্ লাগাইছে মুফতি সাহ বোঝেন না কথা যার কারণ এখন আলেমের দাদ দারানা আলেমের দাদারা জানে তো আলেম সাহেবের কাছে গেলে উনি এলমি হাইসিওতে আমার এই মাসলা করবো তো আমার ব্যবসা বন্ধ হয়ে যাবো বুঝুন না কথা এম যে ব্যবসা চলের এগুলো যদি করতে হয় তা আলেমের জিজ্ঞেস ব্যবসা ঠিক রাখতে হবে তবলিক ও ঠিক আজকে আমাদের মনোভাবটা এলেমের প্রতি এরকমই আমরা মনে করি তবলিক করছি এলেম তো হাসিল করছি ফাজালে এলেম পড়তেছি ফাজালে তালিম বসি কত এলেম হাসিল করছি মেরে মহতারাম দোস্ত উম্মদ যেদিন আলেম থেকে বিচ্ছিন্ন হবে যখন উম্মত আহলে এলেম থেকে বিচ্ছিন্ন হবে এবং এলেমকে বেকার মনে করবে ওই দিন উম্মতের অধপতন শুরু হবে কেউ ঠেকাতে পারবে না এই অধপতনকে আর কেউ ঠেকাতে পারবে না কোন শক্তি না এই ঠেকাবে এই জন্য মেরে মহতরাম দোস্ত আমাদের একটা বুনিয়াদী জিনিস আমাদের একটা নম্বরই আছে এলমেন নম্বর এই এলমেন নম্বর মধ্যে আমরা কি বলি কি বলি ভাই মাসলামসাইল আলেমের সরাপন্ন হোক মাসলাম আসাইল আর এম এর সরাপন্ন হোক নিজকে নিজে জিজ্ঞাসা করি কত মাসলাই তোর সামনে আসে জীবনে কয়েকজন তা হেরা কি তবলিগ আমাকে তো এটা শিখাইছে যে তুমি তোমার সমস্ত জীবনের কাজগুলোকে আলেমের কাছে যাও তার এলেমের থেকে উপকৃত হইয়া তার থেকে জিজ্ঞাসা করিয়া মাসলার জানিয়া তারপরে করো এটা আমার জন্য তা আমি তো সেটা নাই। ছয় নম্বর এক এক নম্বর কথা বলতে গেলে তো সারা রাত্রি বলিও শেষ করতে পারবেন আপনারা মাসাল পারবেন করতেছেন কিন্তু আসলে নম্বর বলা না বরং এই সমস্ত প্রত্যেকটা নম্বরকে চিন্তা করিয়া নিজে জিন্দগিতে আনার চেষ্টা করা দরকার কোন ব্যক্তি হাসিল করতে পারে পুরো দিন আসবে না তার জিন্দিতে কিন্তু পুরা দিনের উপরে আসার জন্য একটা রাস্তা খুলবে তাকে আল্লাপাক তৈরি করে দিবেন এটার মধ্যে এমন একমত রাখছেন এমন কিছু জিনিস আমাদের ওলা ঢুকাইছেন যে সমস্ত জিনিস পুরা পুরা দিন আনার জন্য একটা বহক বড় একটা মাধ্যম সহজ একটা মাধ্যম। সবাই আমরা মাধ্যমে নাকি ভাই পুরা দুনিয়া আমাদের জিম্মাদারি পুরা দুনিয়া তো পুরা দুনিয়া জিম্মাদারি করতে গিয়া উঠাতে গিয়া নিজকে না ভুলিয়ে যাই নিজকে না ভুলিয়ে যাই নিজের জীবন থেকে শুরু করে নিজের জীবন থেকে নিজের জীবন থেকে শুরু করি কারণ নিজকে যদি ভুলে যাই মেরে মহাতাম দোস্ত বহু বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম আমার দ্বারা হাজারো লোক হেদায়ত্তা পেয়ে গেল রাস্তা পেয়ে গেল আল্লাহ পাকে সন্ধান পাইল কিন্তু আমি নিজে বঞ্চিত হয়ে গেলাম সব শেষ হয়ে গেল নিজ থেকে শুরু করি নিজকে আগে বাড়ানোর চেষ্টা করি অন্যের ফিকির যা করব তার থেকে শতগুণ বেশি নিজের ফিকির করি নিজের নিজের ইমানের লাইনে নিজের আবাদতের লাইনে প্রত্যেকটা বিষয়ে ক্ষেত্রে নিজকে তালাস করি যে না জানি আমাদের কোনো অন্যায় হচ্ছে না জানি উসুলের কোনো কাজ হচ্ছে না জানি দ্বারা এমন কোনো কাজ হইতেছে যেটা অন্যের দিকে কষ্ট আসতেছে এ কামল মুসলিমের হইতেছে না জানি এলে মজিকিরের খেলাফ হইতেছে মানুষ আমার দিকে আঙ্গুল তুলবে আরে এটা তো ওই দিনের ছেলে আজকে এই মোকামে কেমনে পৌঁছলো সে আর যদি সেটা না হয় নিজকে ভুলে যাই সম্পর্কের কারণে ক্ষমতার কারণে আসমীয়তার কারণে গুরুপি গুরুপবন্দির কারণে আমার দল বড় আমার ক্ষমতা আছে আমি সুরা আমি সুরার সঙ্গে চলি বলে এই সমস্ত দিয়ে যদি কোনো ব্যক্তি আগে বাড়তে চায় এটা সাময়িক সাময়িক এটা কি ভাই সাময়িক একদিন আসবে তাকে খুঁজেও পাওয়া যাবে না একদিন আসবে তাকে খুঁজেও পাওয়া যাবে না এজন্য মেরে মহাদাম দোস্ত এই কাজ আল্লাহ আল্লাহাকের পক্ষ থেকে বহু বড় এনাম বহুত বড় এহসান দয়া এই উম্মতের উপরে আল্লাপাক মেহরবানি করি আর যোগ্যতা নাই তারপরে আল্লাহাক এটা আল্লাহ দয়া বলে আল্লাপের এই দয়ার কদর করি কিভাবে বলে মধ্যে এখলাসের সঙ্গে কামতের সঙ্গে লেগে থাকি বড়দের এত সাথে মশার পাবন্দির সঙ্গে নিজকে যদি এসতে সঙ্গে লাগাই রাখি তো একদিন আসবে আল্লাহ পাক আমাকে এখলাসের দৌলত নসীব করবেন আল্লাপাক যেটা বলছেন ইল্লা ওলাহ মুসলিমন মুসলমান না হইয়া মরিয়া তোমার কাজগুলো আল্লাহ পাকের হুকুম অনুযায়ী হয় আল্লাহ আল্লাহ থেকে এমন ভাবে যাও যেন তোমার উপরে তোমার খোদা রাজি থাকে তা আল্লাপাক রাজি কার উপরে তাকবাহ এখলাস বখলিস যারা আল্লাহ পাক তাদের আমলকে কবুল করেন এখলাসের ফেসলা কে আমাদের ময়দানে হবে এমন না হীন দুনিয়ার থেকে যাই না আটকা পড়বা তুমি যদি আলেম হও আটকা পড়বা শহীদ হলে আটকা পড়বা দাতা হলেও আটকা পড়বা সুতরাং ওই এখলাস বানানোলা মেহনত এটা এবং কিভাবে মেহনত করব। এই মেহনত ইস্তেকামতের সঙ্গে দিয়তার সঙ্গে করব এবং বদের মানিয়া এতের সঙ্গে মশলা পাবতনির সঙ্গে এই মেহনত করবো নিজকে নিজকে আগে বাড়াইয়া করব। নিজকে খেতাব করিয়া করব। নিজের সংশোধনকে উদ্দেশ্য বানাইয়া করবো তো ইনশাআল্লাহ আল্লাহরিজ ওই মকাম নসিব করবেন যেটা আমি কল্পনা করি নাই যেটা মানুষ কল্পনা করে সাথীরা কল্পনা করে নাই আল্লাহ ওই মকামে কে পৌঁছাই দিলেন তৈয়ার আসি ভাই ইনশাল্লাহ সবাই পুরা যান পুরা মাল নিয়া পুরা যান পুরা মাল তৈয়ার নেই ভাই কে কে তৈরি বুঝি তারপরে কইয়েন পুরা যান অর্থ আর এক মুহূর্ত থেকে আর পুরা মাল মারি কোন মাল হিয়ার লুকাতে পারতেন যাতে বুঝেন হ্যাঁ বুঝি এটা হলো প্রথম তপকা আসে এরকম আসে কি বলে নাই আসে শাহবাদের জমানাতে ছিলাতে আছে। যে পুরা যান পুরা মাল আল্লাপাকের এই দিনের জন্য সে ব্যবহার করতেছে আমরা শুনছেন না ইউসুস রহমতুল্লাহ ঘটনা বসা আছে এটা ওনার রুম আর এইটা হলো পর্দা উল্টাইলেই ওনার বিবির রুম পর্দাটা সরাইলেই ওনার বিবির রুম বুঝছেন নি ভাই এখানে বসছে ইউসুফ রুমে মধ্যে আর পর্দাটা সরাইলে পর্দাটা উল্টাইয়া বিবি কে দেখবে শুধু কেন বুঝুন না এইটার নাম হচ্ছে পুরা জাং পুরা মাল যে এই পরিমাণ তাকা যায় এই পরিমাণ জিম্মাদারি বোঝ মাথায় নিছে যেই এই জিম্মাদারি পুরা করতে করতে সময় পাচ্ছে না এরকম যদি তিনশো তেরো জন হয় কি ভাই কয়জন তিনশো তেরো জন যদি তৈরি হয় তো দেখবেন বা কিসের বা তেল টো তেল সমস্ত মাথা ঝুঁকে পড়বে আপনার সামনে হকের সামনে সবগুলো ঝুঁকে পড়বে হক বুঝা হক চিনা আর একটা হকের উপরে নিজকে উঠানো ওই হক ওলা যারা নিচকে পুরো হকের উপরে উঠাইছে তার পুরা জীবনকে হকের উপরে উঠাইছে এরকম তিনশো জন যখন তৈরি হবে আল্লাহ এক বাতিল সেই দিন আসবে ইনশাল মেরে মহাতর দোস্ত ওই মেহনত চলতেছে তিনশো তেরো জন কে হবে তিনশো জন বলেন ওই তিনশো তেরো প্রথম ব্যক্তি মজমন্ত হবে ওই তিনশো জন বানান তৈরি এখন আর কয়ে না এমন কোন ঘটনা আসেনি কোরবানি হয় নাই আর ইসলাম চিন্তা ঘটনা শুনছেন আরে নদীর নাতি এমন পবিত্র হাস্তি যে ওই জমনাতে কোন থেকে পবিত্র হাস্তি আর দ্বিতীয় ছিল না ওই জমনাতে কোরবানি শুর্বানি শক্তি নদীদের মধ্যে কোরবানের দ্বারা কে কোরবান হবে आल्लाल्ला जज्बा तो प्रत्येक भला दर कि हेटे जो